কুমে তু কে বি ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি স্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে তু অব্বি কুমে তু কদ্দি ইউর্বিকুমে তোকে দিবে যখন আকাশ বিদিন হবে তখন হয়ে যাবে রক্তিমাভু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 চুল ও পা ধরে টেনে নেওয়া হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এটাই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা বলত তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে করবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে ইর্বি কুমে তুকে দিবেন আপনার তার দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন অবদান কে অস্বীকার করবি زوجان আছে বহমান দুই প্রস্রবন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয়ের মধ্যে প্রত্যেক ফল হবে বিভিন্ন রকমের অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে মুর্বি কুমে তুকে দিদ তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে অতএ তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانَ كَأَنَّهُمَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانَ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانَ تَطْحَتْ حَكْبِ عَيَةُ نَيَنَا उभयीर प्रबाल सदृश रमनीकोम उभये तुम्हारे पालन करता अवदान के अस्वीकार कर ইউরো কুমে তু কাজ দিব সব কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে अतएव तुम्हरा उतारे अस्वीकार करा दो उद्यान रही अतए तुम्हरा उ अस्वीकार कर, कर मुदह إ رَبّكُ م تُكَذذِبَ فيِيهِ مَا عينَانينَ الضَّخَتَ فَبِأَّ آلَ إَبّكُ م تُكَذِّبَ তথায় আছে উদ্বেলিত দুই প্রশ্রবন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তথা আছে ফলমূল খরচুর ও আনার অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ইউর্বিক দিবে সেখানে থাকবে সুন্দরী রমনীগণ অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তাবুতে অবস্থানকারিনী হুরগণ অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ইউর্বিক দিবে কোন জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি ভাই তোমাদের পালন কর্তার কোন অবদান কে অস্বীকার করবে তারা সবুজ মস্ণদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব